মানবতা সমাধান িল্লা আল্লা খালকিল্লা ওবাদ বাংলার সমন্বিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমাদের বিশেষ আয়োজন বিশিষ্টজনদের সাক্ষাৎকার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত আলমেদিন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসুন আমরা আমাদের আজকের সাক্ষাৎকার পর্বয়ে ফিরে যাই শেখ আপনার কাছে আমরা আজকে জানতে চাইব ইসলাম এবং ইমানের রুকুন সম্পর্কে এর গুরুত্ব এবং রুকুনগুলোর যদি সংক্ষেপে ব্যাখ্যা করতেন তাহলে দর্শকদের ফায়দা হতো ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম আল্লাহ বাদ সকল দর্শক শ্রোতাকেও জানাচ্ছি ধন্যবাদ এবং বিশেষ করে আপনাকেও যে আজকে সুযোগ করে দিয়েছেন বারাক আল্লাহ সাক্ষাৎকারের এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার ইমান এবং ইসলামের রোকন সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেছেন কোনো সন্দেহ নেই ইমান ও ইসলাম সম্পর্কে একজন মমিনের মুসলিমের পূর্ণ জ্ঞান না হলে সে ইমান ও ইসলাম পূর্ণভাবে গ্রহণ করতে পারবে না এজন্য অবশ্যই জানা দরকার প্রথমে আমরা বলবো ইমানের রোকন যেটা না হলে কোনো কাজ বা কোন বিষয় কখনো হতে পারে না তাহলে ইমান এর মাঝে এমন কতগুলি বিষয় রয়েছে যেগুলি না হলে ইমানেই হবে না মানে যতগুলো আকিদাগত বিষয় আছে এগুলো হল ভিত্তি বা স্তম্ভ রোক না হলে ইমানেই হবে না ইমানেই গ্রহণ করা সম্ভব নয় ইমানেই আনা সম্ভব নয় এমন বিষয়গুলিকেই রোকন বলা হয় ইমান রোকন সংক্রান্ত বিষয়ে আমরা একটি হাদিস যদি স্মরণ করি সেই হাদিসে ইমান এবং ইসলাম উভয়ের রোকনগুলি আমরা জানতে পারি যে হাদিসটিকে হাদিসে জিবিরিল বলা হয় সাহি মুসলিমের প্রথম নম্বর হাদিস এক নম্বর হাদিস জিবরিল আলী হিসাল্লাম সরাসরি রাসুলসলাল্লাহ আলীহসাল্লাম এবং সাহাবাইকারদের সামনে উপস্থিত হলেন শুধু উপস্থিতি নয় তিনি একেবারে সকলকে ভেদ করে রাসুল সাল্লাহ আলি হুসাল্লামের কাছে গিয়ে হাঁটুর সাথে হাঁটুর মিলিয়ে বসলেন যে যেহাদৃষ্টি দীর্ঘ সেদিকে যাচ্ছি না বসেই তিনি সর্বপ্রথম প্রশ্ন করলেন يا محمد صلى الله عليه وسلم صراحة أخبرني صراحة. عن الإيمان إيمان كي جنش أما كي إيمان ركت بوري چايدين أشأل الله إيمان ركت بوري چايدين جبريل عليه وسلم جقشاكر لن إردتري على الرسول صلى الله عليه وسلم بولن إيمان هلو أن تؤمن بالله, أن تؤمن بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر وأن تؤمن بالقدر خيره وشر جي ইমান হচ্ছে আল্লা সুবাহের ভালো মন্দির প্রতি বর্ণনা দিতে গিয়ে ছয়টি মূল বিষয়ের কথা বর্ণনা উল্লেখ করেছেন এই ছয় বলা হয় মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি বিশ্বাস ইমানা আসলে এই সপ্তম রোকন যেটি এরোকনের মূলত প্রয়োজন হয় না কারণ মৃত্যুর পরে পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস করা এটাই হলো বিশ্বাস করা যদি সেই হাদিসে দেখা যাবে এটা হলো আরো ব্যাপক কারণ পুনরুত্থান দিবস বললে এখানে এসে যায় আবার জন্য বাকি থাকতেছে জাহান্ন হয়ে যাচ্ছে তাহলে আখ রাতের প্রথম ধাপ হলো কবর এরপর যত কিছু রয়েছে সব এসে যাবে আল্লাহ রাসুল সাল্লামের এই সুপ্রসিদ্ধ হাদিসে তিনি ইমান ছয়টি বর্ণনা দিলেন সাতটি নয় আর ছয়টির মাঝে সর্বশেষ যেটি বললেন সেটি হলো ভাগ্যের ভালো ও মন্দ এটির প্রতি ইমান আনা এটা একটু তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ রাসুল সাল্লাই বললেন তো এখানে একটি বিষয় আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে আমি স্মরণ করে দিতে চাই ইমানের বিষয়গুলি একটু ভাবার বিষয় রয়েছে তা হল এই ছয়টি রোকনের অধিকাংশই বলা যেতে পারে গাইবী বিষয় এখানে শুধুমাত্র বলা যেতে পারে বর্তমান আমাদের জন্য করিম ছাড়া বাকি সবগুলি এক প্রকার গাইবি হয়ে গেছে যদিও তাওরাত ও এঞ্জিল পৃথিবীতে আছে কিন্তু অবিকৃত নেই বিকৃত অথে ছাড়া বাকিগুলি যেন আমাদের দেখার সুযোগ নাই শুধু এমনি ভাবে বিশ্বাস করতে হবে নাবিরাসুলের প্রতি ইমান সকল নাবিরাসুলগণ পৃথিবীতে এসেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন একজন ব্যতীত ইসা আলহ সালাম ব্যতীত তাহলে এই শেষ উন্মাতের জন্য তাদের দুইজন নাবীরকে দেখার সুযোগ রয়েছে এছাড়া কারো দেখার সুযোগ কবে আসবেন সেটাও আমরা জানি না তাহলে আমাদের জন্য যেন বিষয়টা একেবারেই গাইবির পর্যায়ে চলে বিষয় কোনোটা কর্মের বিষয় এরপরে হচ্ছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ এরপর ষষ্ঠ বিষয় হলো মন্দ এটাও সম্পূর্ণ গাইবী বিষয় তো যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম আজকে এই ইমানের বিষয়গুলি সম্পর্কে সাধারণ মুসলিম সমাজকে যদি জিজ্ঞাসা করা হয় অনেকেই সকাল সন্ধ্যা ইমানের বয়ানও করে থাকেন তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন আপনি বা কেউ করেন দর্শক শ্রোতা দেখবেন যে ইমানের সঠিক বর্ণনা হয়তো অনেকেই সুন্দরভাবে দিতে পারছে না কারণটা কি কারণ হলো আজকে আমরা ইমান ইসলামের বিষয়গুলি বিভিন্ন মুখ থেকে শুনে জানার চেষ্টা করি কিন্তু করান এবং সন্না থেকে জানার চেষ্টা আমরা যেন কম জনই করি যার কারণে বিভিন্নজন বিভিন্ন রকমের জবাব দিয়ে আপনাকে ইমান ইসলামের পরিচয় দিচ্ছে এজন্য আমাদের ইমান ইসলামের রোকনগুলি বা এর প্রকৃত পরিচয় জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মূল দুটো বিষয় একটি হলো কোরআনুল করিম আরেকটি হলো রাসুল সালাম এই রোকনামিম ছাড়া আমাদের তাহলে এগুলির প্রতি সঠিক ভাবে ইমান কিভাবে আনবো এটা একটি প্রশ্ন এসে যেতে পারে আপনি প্রশ্ন না করলেও আমার কাছে প্রশ্ন এসে গেছে ইমান আনবো কোন মুফতি সাহেব যেই ফতোয়া দিবেন বর্ণনা দিবেন সেই আলোকে না কোনো বুজুর্গ যেই ওয়াজ করবেন সেই আলোকে না কোনো কেতাবে যা রয়েছে সেই আলোকে আসলে এই গাইবী বিষয়ে এর সঠিক তথ্য দিতে পারেন মাত্র একজন তিনি হলেন আল্লা সবহান হাত তালা এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি কোনো সত্তা এই গাইবি বিষয়ের তথ্য সঠিকভাবে দিতে পারে না যে অতএব এই গাইবি বিষয়গুলি সঠিকভাবে জানতে হলে ও বিশ্বাস করতে হলে আমাদেরকে সেই আর মালিক আমাদেরকে এগুলি জানালেন একটি হলো রাসুল সালি হুসাল্লাম এর হাদিস জেটার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন সুরান্ন শুরুতে ইসলামের কোনো বিষয়ে নিজের প্রবৃত্তির আলোকে কিছু বলেন না শুধুমাত্র তার কাছে ওয়াহি আসে সেই আলোকেই তিনি বলেন ওয়াহির দুটি দিক একটি হলো কোরআন আরেকটি একটি হল সাহি হাদিস এই দুটির আলোকেই ইমানের এই ছয়টি বিষয় আমাদেরকে জানতে হবে তাহলে আমরা সঠিক তথ্য নির্ভেজাল তথ্য আমরা পাব এবং আমাদের ইমানটাকে সঠিকভাবে নিয়ে আসা সম্ভব হবে জি অনেক দীর্ঘ হয়ে যায় সেটা এই ছয়টা কেবল রুকন তবে আরো অনেক আছে আরো অনেক সংশ্লিষ্ট বিষয় গাইবের বিষয় ইমান বিষয়টা আরো অনেক বিষয় আছে সেক্ষেত্রে আমরা স্পষ্ট বলতে পারি দর্শকদের উদ্দেশ্যে এটা হলো রকুন যেমন বাড়ির ভিত্তিটাই শুধু বাড়ি নয় এরপরে আরো অনেক কিছু থাকে হয়। কিছু ছয়টি রকুন বা ভিত্তি আরো যেগুলো বিশ্বাস কোরআন এবং সৈহাদ সালে আছে সেগুলো আমরা করবো অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা একটু বিরতিতে যাচ্ছি সময় হলো বিরতির বিরতির পরে আবার ফিরে আসবো বিরতির পরে আবার ফিরে আসবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ইসলামী সারিয়ার রয়েছে সুনির্দিষ্ট সমহান লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা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 पर्दा जान से आदर्श नीतिमाल जा मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सारियर नीतिमाल सोमवार मंगलवार रे न पुन सम्प्रचार सकाल आठ टाय बांग অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেবেন আব্দুল বিন আব্বাস মহসিমান উপস্থাপনায় কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে যেটা আমরা জানতে চাচ্ছিলাম আপনার কাছে ইসলামের রুকুন সম্পর্কে এবং এর গুরুত্ব সম্পর্কে যদি বলতেন কিভাবে মানুষ ইসলামের রুখুন গুরুত্ব দেবে জি ধন্যবাদ আপনাকে ইসলামের রোকন সম্পর্কেও যদি আমরা প্রশ্ন রাখি এর জবাবও আমরা যে হাদিসটি আগে আমরা স্মরণ করেছিলাম হাদিসে জিবরিল সাহি মুসলিমের প্রথম হাদিস সেই হাদিসের আলোকে আমরা ইসলামের রোকনগুলিও জানতে পারি সেই জিবরিল আলাই সালাম সকল সাহাবিদের সামনে রসুল সাল্লা সালামকে প্রশ্ন করলেন ওয়াক আনিল ইসলাম ইসলাম কি জিনিস আমাকে অবগত করুন الله رسول صلى الله عليه وسلم ترجمة الزواب بولن الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاعت إليه سبيلا الله رسول صلى الله عليه وسلم ترجمة الزواب تني إسلامي ربوري شئي دي تغيبولن جي إسلام هلومول اي پانش تبيشات এর মানে এই পাঁচটি হল রোকন আনুষিক সংশ্লিষ্ট এবং মোহাম্মদ সাল আলি হুসাল্লাম আল্লাহ সুবাহর বান্দা ও রাসুল দ্বিতীয় হলো চলাথ কায়ে তৃতীয় হলো প্রদান করা চতুর্থ হলো রমদান মুবারকের সিয়াম পালন করা পঞ্চম হল সম্পাদন করা এ পাঁচটি ইসলামের তিনি বলেন রসুল সালাম বলেন শাহাদসুল্লা ও ইকাম ইজকা ও সৌম রান ও সেখানেও পাঁচটাই বলেছেন যে ইসলামের ভিত্তি ফাউন্ডেশন রোকন হলো পাঁচটি প্রথম হলো শাহাদা সাক্ষত দেওয়া যে আল্লাহ সুহানা ব্যতীত সত্যিকার কোনো মাগদ নেই এবং মোহাম্মদ সাল্লী হোসাল্লাম আল্লাহর বান্দাউর দ্বিতীয় সরাত কায়েম করা তৃতীয় জাকাত আদায় করা চতুর্থ রমদান এর সিয়াম পালন করা পঞ্চম হলো হাজ সম্পাদন করা তো এই পাঁচটির বর্ণনা যদি দিতে যাই আমরা অনেক সময় প্রয়োজন যক্ষেপে বলছি আমরা প্রথম বিষয়টি হচ্ছে ইমানের বিষয় শাহাদার বিষয়টাই হলো ইমানের বিষয় যেটার মাধ্যমে মানুষ ইমান গ্রহণ করে ইসলামে প্রবেশ করে এখানে দুটি অংশ রয়েছে প্রথম অংশ হলো আল্লা সুবহান হাত তাল্লাহ সাথে সংশ্লিষ্ট শাহাজ আল্লাহ ইহা ইহ এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহান হাত তালা ব্যতীত সত্যিকার কোনো মাহবুদ নেই এখানে কিন্তু দুটি দিক রয়েছে আবার লাহা আল্লা রাসুল্লাহ এলাহা ইসে দুটি দিক রয়েছে প্রথম হলো এটাই হচ্ছে আল্লাহ সুতরাহ ছাপ্পান লা ইলাহা মানে এবাদত যোগ্য কেউ নেই আপনাকে এই অস্বীকার করে নিতে হবে আগে যে গাছের এবাদত নয় কবরের নয় মাজারের নয় পাথরের নয় আরো এবাদত পাওয়ার যোগ্য কেউ নেই দ্বিতীয় আপনি স্বাকৃতি দেবেন ই শুধু একজনে যোগ্য রয়েছে এবাদত প তিনি হলেন আল্লাহ সুহান এরই অপর নাম হলো মূলত তাহিদ এরই অপর নাম হচ্ছে তহিদ এই শাহাদ মাঝে দ্বিতীয় অংশ হল এবং তার গুরুত্বপূর্ণ বিষয় যেখানে খ্রিস্টানেরা ঈসা আলাহ সালাদামকে কখনো আল্লাহ কখনো তৃতীয়বাদের এক সদস্য কখনো আল্লাহর ছেলে বলেই করেছে সেই পরিবেশেই মোহাম্মদ সাল্লি হুসাল্লাম এই ইসলাম নিয়ে এসেছেন খ্রিস্টানদের পরেই তিনি উল্লেখ করলেন এই সাক্ষ্য দিতে হবে ইসলামের প্রবেশের শুরুতেই এটা আব্দুহু তিনি শুরুতে বান্দা আল্লাহর পর্যায়ে কখনো কোনো দিক থেকেই না জেকের করার ক্ষেত্রেও আল্লাহর সমপর্যায়ে পর্যায়ে নয় সম্মান দেওয়ার ক্ষেত্রেও অনেক জায়গায় দেখা যায় মসজিদগুলিতে আজকে দেখুন এটা একটা শেরাদাতের মধ্যে একটা জিনিস একটা হেকমত বলে দেওয়া যায় সে আপনার কাছে জানতে চাইব যে আগে আব্দু শব্দ উল্লেখ করেছে তারপর রসুল শব্দ উল্লেখ করেছেন অথচ চেয়ে তার বড় মর্যাদার বিষয় হলো তিনি আল্লাহ সুহানি জি জি এই জন্যই কোরআনায় অনেক ভাবে আল্লাহ রাসুল্লামের বর্ণনা যেটা এসেছে তাকে মাকা মুল যেখানে রাখা হয়েছে এটাই হলো দেখুন বলেছেন আমরা বললামের পরে আর ঈসা সাল্লাম কে নিয়ে তারা বাড়াবাড়িতে পৌঁছে গেছে আল্লাহ রাসুল্লাম বলেন তোমরা আমার ব্যাপারে বারাবারি করো না সীমালঙ্ঘন করো না যেমনই ভাবে খ্রিস্টানেরা ইসা ইসলামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে আমি একজন মাত্র আল্লাহর বান্দা তারপরে বললেন ওয়া রাসুল এরপরে রাসুল প্রথম আমার বৈশিষ্ট্য হলো প্রথম আমার পরিচয় হলো আমি আল্লাহর বান্দা দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আমাকে যেটা দিয়েছেন সেটা হল আমি আল্লাহ যে আকার কিনের আকার সেই রাব্বানা এই কথা বলে থাকে এবং আহমাদের ওই মিমের পর্দা উঠিয়ে মন দেখবি তো বিরাজ করে আহাদ নিরঞ্জন যে কথাটা বলে থাকে যদি আব্দ হয়ে থাকেন তিনি তাহলে যারা বলে আমাদের মেমবাদ দিলে যায় এটা কিন্তু একই ওই বিশ্বাসের এই অন্তর্ভুক্ত বিশ্বাস যারা ওয়াহাদ বিশ্বাসী এবং এই বিশ্বাসটাও খ্রিস্টানদের থেকে এসেছে বিশেষ করে যেগুলি মিলাদ মাহফিল গুলিতে অজ্ঞতার কারণে জাহিলিয়াতের কারণে অনেকে বলে থাকে যিনি যে আগে প্রমাণ করতে হবে তিনি আল্লাহ সুহানি এটা না মানলে রাসুল মানার কোন সুযোগ নেই তাহলে যারা কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করেছে বা বিশ্বাস করে যদি করতেন তাহলে তিনি এই ধরনের কথা নিজের স্বীকৃতির বিপরীত তিনি কথা কখনো এখানে আর একটা জিনিস জেনে আপনার কাছে সেটা হলো যেহেতু ইসলামের রুকুন আরো অনেক আমলা আছে কিন্তু আরো ইসলামের অনেক বিষয় সব পর্যায়ে রয়েছে তো গুরুত্বর দিক থেকে সর্বরোকণ হলো সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ স্থান আর রোকনগুলির মাঝে কোনটা বেশি গুরুত্বপূর্ণ যে ধারাবাহিকতা হলাদা আমাদের সমাজে একটা মৌখিক কিছু কথা পাওয়া যায় সেগুলি বলে কি কালিমা নামাজ রোজা হজাত জাকাতটাকে পাঁচ নম্বরে ফেলে দেয় এই অধিকার দিল কে আমরা ফেলে দিলাম এখানে পাঁচ নম্বর বানায় জাকাত আমল আমলগত এবং আকিদাগত দুটোই কফ্রিকাল আবার অনেকে ইমানের বিষয়টা হিসাব করছে না এটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কোনটাকে বেশি গুরুত্ব আসলে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ব্যক্তি যখনই এই স্বীকৃতি দিবে আসাদু আল্লাহ মনে করি ইমানের মাধ্যমে এবং সালাদ আদায় করা হচ্ছে তার আসলের তরিকায় বা সালাদ কেউ আদায় করছে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক মন্ডলী আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি والموت آتيك دنياك والله أنستك أهدر مع عصيك آه فالذنب لا يمسى لا يبلى والله يدعوك يا نصيخي خلّيني فالنصح صدّعني कुरान बारो नम्बर सूरा आय नम्बर एक थे चार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 उपासना करें ताकि दिए जाते गोष्ठी पाथर मानव